আয়শা রাজ্লাহ তাল্লা আহ্না হতে বর্ণিত উমুল সালামাহ রাজু তাল্না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের নিকট তার হাফসায় দেখা মারিয়া নামক একটি গির্জার কথা উল্লেখ করলেন তিনি সেখানে যেসব প্রতিচ্ছবি দেখেছিলেন সেগুলোর বর্ণনা দিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বললেন এরা এমন সম্প্রদায় যে এদের মধ্যে কোনো সৎ বান্দা অথবা বলেছেন কোনো সৎ লোক মারা গেলে তার কবরের উপর তারা মসজিদ বানিয়ে নিত আর তাতে ওই সব ব্যক্তির প্রতিচ্ছবি স্থাপন করত এরা আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্টজীব